সালামু আলাইকুম ও রহমতুল্লাহুল্লাহ আলাহি ওয়া দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকেই বিশ টিভি বাংলার দর্শন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আমরা আল্লাহর জন্য ভালোবাসার প্রতিবন্ধকগুলো আলোচনা করছিলাম এবং কিভাবে আল্লাহর জন্য ভালোবাসতে হবে কাকে কোন পর্যায়ে এটা জানার চেষ্টা করছিলাম সময় দর্শক সকল ইমানের দাবিদারকে ভালোবাসতে হবে আর যাদের ভিতরে ইমান আমল বেশি তাদেরকে বেশি ভালোবাসতে হবে এখানে দল মতের কোনো ব্যক্তিগত ইস্তেহাদ ইত্যাদির কোনো আশ্রয় দেওয়ার অর্থই আপনি তোমাদের প্রিয়তম আল্লাহ তার রসুল এরপরে কারা যারা ইমান এনেছে আর ইমানের কি কি প্রকাশ তাদের ভিতরে তাকে সলাদ আদায় করে জাকাত দায়ী তারা রুকু করে কাজেই আমরা আল্লাহর দেওয়া মানদণ্ডকে সামনে রাখি ইমান আছে ইমানের দাবি করছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত না হয়ে আমরা কোনো ইমানদারকে কাফের বলতে পারি না কাজেই যে ব্যক্তি ইমানের দাবি করছেন তার ইমান আছে বলে আমাদের এসে ব্যজ্যত মনে হয় সালাত আদায় করছেন জাকাত প্রদান করছেন তাকে আমার অলি হিসেবে গ্রহণ করতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে যদি আমি অন্য কোন কারণে দুশ্মন হিসেবে গ্রহণ করি তাহলে পারে আল্লাহর এই হুকুম পালন হলো না কাজে আল্লাহর জন্য ভালোবাসার সাধারণ মানদণ্ড হিসেবে ইমান সলাাতকে বলে দিলেন কাজেই এগুলো যার ভিতরে পাওয়া যাবে তাকে আমাকে ভালোবাসতে হবে সময় দর্শক আপনি যদি এখন ছোট ছোটো একতালিফিম সালা কুটিনাটি বিষয় নিয়ে দাবি করেন তার ইমানই ঠিক নেই সেটা তো খুব দুঃখজনক কথা আর এই দুঃখজনক কথা হল জন্য ভালোবাসা ইসলামী ভ্রাতৃত্বের কফিনের শেষ পেরে এটাকে বলা হয় যেটা আমরা পরে আলোচনা করব এর আগে আমরা দেওয়া মানদণ্ডটা দেখি হতানা সবিক রু বলছেন পোহারি মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস মান সালানা মুসলিমি লাহু মালিল মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের সলাত আদায় করবে আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে আমাদের জবাই করা প্রাণী ভক্ষণ করবে সেই তো মুসলিম অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম এর আগে বলেছেন মান শাহিদ আল্লাহ ইলা ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ইমান বিশুদ্ধ করবে শাহাদত দেবে তাউিদ এবং রেসালাতের ইমান ঠিক আছে কোরআন এবং সুন্না যে মানদণ্ড দিয়েছেন এই মানদণ্ডে এরপরে সালাত আদায় করেছে আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করেছে এবং আমাদের জবাই করা প্রাণী ভক্ষণ করেছে সেই মুসলিম তাকে আমরা মুসলমান বলে গণ্য করবো আর এর ভিতরে কি আছে না সে বিচার করার দরকার নেই মুসলমানের যাবতীয় পাওনা অধিকার তার আছে মুসলমানের দায়িত্বগুলো তাকে পালন করতে হবে সময় দর্শক আমরা যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আল্লাম দেওয়া মানদণ্ডকে সামনে রাখতাম কতই না ভালো হতো এই ছোটো খাটো মতভেদকে মাঝখানে না রেখে আমরা প্রত্যেকে আমাদের মতকে প্রাধান্য দেবো সেই মতো চলবো কিন্তু উদারতা প্রশস্ততা ভালোবাসার ক্ষেত্রে আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহসাল্লামকে মানদণ্ড হিসেবে মানি সলাত আদায় করে জাকাত দেয় তৌহিদের স্বীকৃতি দিচ্ছে তৌহিদের ব্যতিক্রম কোনো কথা মুখে দাবি করছে না স্বীকার করছে না রেসালাতের বিশ্বাসে স্বীকৃতি দিচ্ছে অস্বীকার করছে না রেসালাতের বিশ্বাসের কোনো দাবি তা আমরা ঘুরিয়ে ফিরিয়ে তাকে দূর করে শত্রু বানানোর প্রয়োজন কি ভালোবাসাই তো কোনো লস নেই ভালোবাসাই তো কোনো ক্ষতি নেই আমি আল্লাহর জন্য ভালোবাসছি প্রকৃতপক্ষে তার মনে কি আছে এটা তো আল্লাহ বিচার করবেন না পক্ষে লোকটা ভালো না মন্দ এটা তো আমার কোনো লস নেই আল্লাহর সাথে লেনদেনের এটাই তো মজা যেটা আমরা পূর্ববর্তী পর্বে বলছিলাম আমি একজনকে আল্লাহর জন্য ভালোবাসি তাকে আল্লাহর জন্য হাতিয়ে দিয়েছি তাকে আল্লাহর জন্য তার কাছে বসেছি আল্লাহর কথা শুনেছি কিন্তু পরে জানলাম লোকটা ভালো না ভণ্ড আমার কোনো ক্ষতি নেই আমার একটা পয়সাও লস হইনি আমি তো তার জন্য দিই আল্লাহর জন্য দিয়েছি আর আমি যদি চিন্তা করি লোকটা খুব বুজুর্গ আল্লাহর কাছে মকবুল তাকে হাদিয়া দিয়েছি তার দোয়া বিপদ কাটার জন্য তাকে খাইয়েছি তার নজরের জন্য প্রকাশ হলে সে ভণ্ড তাহলে আমার সবই লস আগেও লস এখনও লস এজন্য আল্লাহর জন্য ভালোবাসায় আমাদের কোনো ক্ষতি নেই আমরা আল্লাহ তাল্লার কাছে পাচ্ছি কারণ আমরা তো ওই নির্দিষ্ট ব্যক্তিকে খুশি করতে বা তার নেক নজর পেতে তার থেকে কিছু পেতে আমরা তাকে না। আল্লাহ থেকে পেতে ভালোবাসি আর এটাই হলো আমাদের ইমানের দাবি সমাজ দর্শক আমাদেরকে বেশি ভালোবাসতে হবে যাদেরকে আমরা কোরআন এবং সুনার আলোকে বেশি আবেদ দায়ী বলে দেখবো এটা কাছে হতে পারে দূরে হতে পারে দূর থেকে ভালোবাসাও যেতে পারে আল্লাহ রসুল সালাম বলছেন আবেদিন মুসলিমিনে তাহাব দুজন মানুষ একে অপরকে ভালোবাসে দূর থেকে নাম শুনেছে দিনের দায়ী ভালোবাসে ইল্লাহ কাহা আহাবু হুমা ইল আল্লাহি আসাদুহমা হব্বাল্লা আখিহি এদের ভিতরে যার অন্তরে ওই দূরের মানুষ অন্য মানুষটার প্রতি মহব্বত বেশি আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় অর্থাৎ আপনি দূরে আসেন দূর থেকে একজন দিনদার মানুষকে ভালোবাসেন শুনেছেন লোকটা আল্লাহর প্রিয় হয়তো বা দেখেছেন আল্লাহর প্রিয় অনেক দিনের কাজ করে দূর থেকেই ভালোবাসেছেন আল্লাহর কাছে তত দোয়া করছেন তার ভালো শুনলে অন্তরটা ভালো লাগে তার খারাপ শুনলে কষ্ট লাগে এই ভালোবাসা আপনার ভিতরে যত বেশি হবে আল্লাহর কাছে আপনি তত বেশি প্রিয় হবেন অন্য হাদিসে আল্লাহ রসুল সালাহ আলী আসাল্লাম বলছেন মা মিন রাজাইনি তাহা বা ফিল্লাহ দুটো মানুষ যখন একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে কানা আহবা ইহু দুজন মানুষ এ কপরকে আল্লাহ ভালোবাসেন আপনি এবং আমি অন্তর আল্লাহ দেখেন ভালোবাসা আল্লাহর জন্য কিনা আল্লাহ দেখেন যার অন্তরে ভালোবাসা বেশি আল্লাহর কাছে সে তত প্রিয় হবে তবে যদি কাছে হয় তাকে জানানো ভালো দূরে হলেও সুযোগ থাকলে জানানো ভালো আল্লাহ রসুল সাসাম বলেছেন ইদা আহাব্বা আহাদ আহাহু ফিল্লাহুলিল্লা যদি কেউ তার কোনো ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে সেজন্য তাকে জানিয়ে দেয় যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এই জানিয়ে দেওয়াটা একটা শূন্যতা রসল্লাহ বসে আছেন একজন লোক চলে যাচ্ছে পাশে বসে একজন বলছে ইয়া রসল আল্লাহ ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি রসল আল্লাহ সাল্লাম বললেন তুমি কি তাকে বিষয়টা জানিয়েছো না আমি জানাইনি বলে যাও জানিয়ে দাও জানিয়ে দিল লোকটা বলল বললো আহাবাহি আহাবা বাতানি ফি তুমি যে আল্লাহর জন্য আমাকে ভালোবাসেছ সে আল্লাহ যেন তোমাকেও ভালোবাসেন এটা হলো সুন্নদ দোয়ার অংশ কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তাকে জানিয়ে দেওয়া এবং কেউ জানালে তাকে আল্লাহ যেন ভালোবাসেন এই দোয়া করা এটা আমরা সুন্নাতের ভিতরে পাই সময়ত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার একটা অংশ যেটা বলছিলাম মজলিস বসা ভালোবাসা দেখা করা বসা খরচ করা এই আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে বসা এটার মর্যাদায় অনেকগুলো আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহর কিছু বান্দা আছে কেমত মুখমন্ডল গুলো হবে নূরে আলোকিত তারা নূরের মেম্বারের উপরে থাকবে তারা নবী নন শহীদ নন কিন্তু শহীদরা পর্যন্ত তাদেরকে তা হাবু নারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার কোন স্বার্থ গরজ কিছু নেই দুনিয়ার মাসলাহাত অর্জনের কোনো চিন্তা নেই দুনিয়ার বিপদ কাটানোর কোনো চিন্তা নেই দোয়া বরকত ইয়ান তারা সুন্দর সুন্দর কথা বলে কামায়ান তাকি আহাদুকুম আতাত যেমন তোমাদের কেউ অনেকগুলো খেজুর একটা প্লেট আছে ভালো খেজুর খাও ওরকম তারা কোনো গিবতের কথা বলে না কারোর বিরুদ্ধে কথা বলে না সুন্দর সুন্দর কথা নোংরা কথা না বলে ভালো ভালো কথা বলে আল্লাহর কথাগুলো স্মরণ করে হৃদয় আল্লাহর আল্লাহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কবিলার তাদের রক্তের নেই তাদের ভিতরে অর্থের বাধন নেই তাদের ভিতরে দলীয় বাঁধন নেই তাদের ভিতরে শুধু আল্লাহর ভালোবাসার বাঁধন তাদেরকে একত্রিত করেছে এরাই হলো তারা যাদেরকে আল্লাহকে আমতে এত মর্যাদা দেবে সময় তো দর্শক কাজী। আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে নেককার মানুষদের সাথে বসা দিনের কথা আলোচনা করা এটা অত্যন্ত বরকতের কাজ নিয়ামতের কাজ সবাবের কাজ এগুলো অব্যাহত রাখতে হবে ইমানকে তাজা রাখার জন্য এটা খুবই জরুরি আর এক্ষেত্রে যখনই আপনি আল্লাহর জন্য মোহব্বতের পাশাপাশি আল্লাহ এবং রসুল সালের পাশাপাশি অন্য কাউকে মানডন্য ধরবেন আপনি অনেক বরকত হারিয়ে ফেলবেন যেমন আপনি বসেন ঠিকই আল্লাহর জন্য মহব্বত নিয়ে নির্দিষ্ট একটা দলের আল্লাহওয়ালা মানুষদের সাথে নির্দিষ্ট একটা মতের আল্লা মানুষদের সাথে তাহলে আল্লাহর জন্য ভালোবাসায় ভেজাল ঢুকে যাবে আল্লাহর জন্য ভালোবাসার সাথে কিছু ভালোবাসা দল মতের জন্য হয়ে যাবে এই ভেজাল মহব্বত দিয়ে পুরো বরকত পাওয়া যাবে না এজন্য আমাদের কি ভেজাল মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে কি করতে হবে আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে আমার দলের বাইরে আমার মতের বাইরে কিন্তু কোরআন সন্ন্যার বিচারে ভালো মনে হয় রসুল্লা আসালাম এতেবার আলোকে ভালো মনে হয় এই ধরনের মানুষদের সাথে ইচ্ছা করে বসতে হবে যেন ভালোবাসাটা পিওর আল্লাহর জন্য হয় সমানত দর্শক এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে পাওয়ার মতো কিছুই নেই সমাজের সাধারণ মানুষ কিন্তু মোত্তাকি রিক্সাওয়ালা কিন্তু সলাৎ আদায় করেন নিয়মিত দরিদ্র কিন্তু সৎ মোত্তাকি কোরআন এবং সুন্নার বিষয়ে সৎ এই ধরনের মানুষদেরকে ভালোবাসেন এদের কাছে হয়তো আপনি দু আরও আশা করতে যাবেন না তাদের ভালোবেসে দুনিয়ার কোনো আশা আপনার ভিতরে থাকবে না শুধু আল্লাহর জন্য ভালোবাসা এইজন্য জন্য প্রত্যেকে নিজের আশেপাশে নিজের দলের বাইরে কোরআনসন্নার আলোকে প্রত্যেকেই মনে হয় এরকম মানুষ বাছাই করবেন তাদের কাছে বসবেন তাদের জিয়ারত করবেন সালাম দেবেন আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসা বিশুদ্ধ করবেন ঠিক তেমনই সমাজে যারা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 কতটা ইসলামের সাথে সংগতি মানবতার কল্যাণের জন্য তারা নিজে বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসম্পর্ক কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য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 बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच रविवार रे नुन सम्प्रचार सकाल आठ टेषल Удушить.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 ण देखु परिणती रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসা যেন শুধু আল্লাহর জন্যই হয় তার অনুশীলন করতে হবে যেন আমরা এই মহান এবাদতের মহান স্বভাব পেতে পারি ইমানটাকে মজবুত করতে পারি ইমানের মজা পেতে পারি সেজন্য বিশেষ করে সমাজে সামাজিক মর্যাদা কম দুনিয়ার কিছুই তাদের কাছে আমরা আশা করতে পারছি না কিন্তু কোরআন সনার বিচারে মোত্তা কি আল্লাহর ভয় অন্তরে আছে আল্লাহর পথে থাকার চেষ্টা করেন অন্তত আল্লাহর যে মানদণ্ড আল্লাহ তালা কোরআন কারিমে দিলেন রসুল্লাহ সাল্লাম বললেন ওদের সালাত আদায় করে জাকাত দেয় যাদের জাকাত ফরজাহার মত হয়েছে হারাম উপার্জন থেকে বেছে থাকে হালাল খায়। কোরআন সুন্নার বিচারে মোত্তাকি কিন্তু সামাজিক মর্যাদা কম এরকম মানুষ আমাদের আশেপাশে অনেক আছে আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসে তাদের সাথে দেখা করতে যান তাদেরকে হাদিয়া দেন তাদের কিনে বসেন তাকে দাওয়াত করে পাশে বসে খাওয়ান আল্লাহর জন্য ভালোবাসার চেতনা জীবিত হবে আপনি এই ভালোবাসার বরকত অর্জন করতে পারবেন সময়ত দর্শক আল্লাহর জন্য ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ আবাদক আর মুসলমানদের অন্তরে দূরত্ব পারস্পরিক দূরত্ব এটা কঠিন ঘৃণীতাদ আর জন্য এ দুটোর ভিতরে তুলনা করে ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসালাম কিছু কর্মের নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না দর্শক এটা আমরা সবাই জানি কিন্তু এরপরে যেটা বললেন এটা খুবই চিন্তা করতে হবে আমাদেরকে ওলা মিনু হাত হাব আর তোমরা যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা ইমানদারি হতে পারবে না সময় তো দর্শক ইমানের অনেক বিষয় আছে সব ঠিক আছে কিন্তু ভালোবাসার হৃদয়ে না আসলে ইমান সত্ত্বেও শত্রু মনে করি এরকম পর্যায়ে চলে গেলে আসলে ইমান অর্জন করা কঠিন হয়ে যায় তখন ইমানটা আমার অন্তরে ছোট হয়ে যায় ইমান আছে তাকওয়াও দেখতে পাচ্ছি কিন্তু দুনিয়াবি কোনো না কোনো বিচারে তাকে ভালোবাসতে পারছি না শত্রু মনে করছি অন্তত তার প্রতি অন্তরকে খুলতে পারছি না তার মানে ইমানের মূল্য আমার অন্তরে নেই রসুল ইমানুম আফসুসাল তোমাদেরকে কি একটা বিষয় বলে দেব যে বিষয়টা তোমরা পালন করলে অন্ততো ভালোবাসা অর্জনের পথটা খুলবে তোমরা সালামটাকে ছড়িয়ে দাও সমস্ত দর্শক সালাম ভালোবাসা বৃদ্ধির প্রকাশের অর্জনের অন্যতম পথ কাজেই আমাদের গুরুত্ব দিতে হবে সালাম নামক আবাদতটার আমরা গুরুত্ব অনেকাংশে কম দিয়ে থাকি সালাম না দেওয়া সালাম যার দেওয়া সুন্নত তাকে না দেওয়া সালামের জন্য অপেক্ষা করা বহুবিধ ত্রুটি বিচ্যুতি আমাদের ভিতরে রয়েছে আর ইস সালাম শুধু সবাব এবাদত দোয়াই নয় সালাম আল্লাহর জন্য ভালোবাসা অর্জনের অন্যতম পর আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে যে আমার মতের নয় কিন্তু আল্লাহর পথে যে আমার দলের নয় কিন্তু আল্লাহর পথে যে আমার সাথে মতভেদ করেছে অথবা আমাকেও খারাপ বলেছে কিন্তু কোরআন এবং হাদিসেরা লোকে তাকে বেঈমান বলার আমার সুযোগ নেই আল্লাহর পথে কিছু হলোও চলে এরকম সকল মানুষকে ইচ্ছা করে দেখা করে সালাম দিয়ে অন্তরের দূরত্ব দূর করতে হবে এভাবে আল্লাহর জন্য ভালোবাসা অর্জন হবে আর এই সালামের গুরুত্ব অনেক বেশি রসল সাল্লাসাল্লাম সালামকে ইমানের শ্রেষ্ঠ কর্ম বলেছেন রসুলল্লাহ সাল্লাম সাহাবে একরামগণ সালামকে গুরুত্বপূর্ণ এবাদত মনে করতেন আমরা মনে করি সালাম দিতে হয় কথার আগে রসল আসাল্লাম সাহাবেগণ এরকম মনে করতেন না কথা হোক না হোক কথা থাক না থাক দেখা হলেই সালাম দিতেন এমনকি সাহাবাহিকেরামগণ অনেক সময় বাজারে দিতেন কোন কাজে না শুধু বাজারে লোক দেখবেন আর সাল রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে একটা গাছের আলালে গেছেন সালামের সুন্নত পদ্ধতির প্রচলন লাগবে আমরা ওটা অনেক বুঝি না ইসাল্লেমুল সালাল কবির ওরাকিবু আল আল মাসি ওল মাহি আল আল কায়েদ রসুল্লাহাম বিভিন্ন আল খালিল রসল্লা সালাম বিভিন্ন মূলনীতি দিয়েছেন সালামের জন্য এগুলোও খেয়াল রাখতে হবে তা না হলে সালামের মাধ্যমে সত্যিকারের ভালোবাসা আসবে না যিনি বসে আছেন আগন্তক তাকে সালাম দেবেন যারা বেশি ক্লাসরুমে আসছেন শিক্ষক তাদেরকে সালাম দেবেন মাহফিলে আসছেন ওয়াইজ তাদেরকে সালাম দেবেন আলোচক তাদেরকে সালাম দেবেন যিনি বসে আছেন পথিক তাকে সালাম দেবেন দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে চলন্ত ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দেবে আর এই ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দেবে রসল্লা সাল্লা সাল্লাম এগুলো নির্দেশ দিয়েছেন আমরা যদি এগুলো উল্টে ফেলি তাহলে সালামটা সামাজিকতায় পরিণত হবে সালামের মাধ্যমে যে দোয়া বরকত এবং মহাব্বতের আসর অর্জন করতে চাই এটা হবে না সমান্ত দর্শক সালাম বিশেষ একটা ক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি এ বিষয়টার একটু ইঙ্গিত দিয়েই আমরা আল্লাহর জন্য ভালোবাসার বিপরীত যে গোনাগুলো এগুলোর আলোচনায় যাওয়ার চেষ্টা করব। সেটা হল পারিবারিক সালাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিবারের সদস্যদের সালাম দেওয়ার ব্যাপারে বিশেষ তাকিদ দিয়েছেন ইয়াবুয়া ইদা দাখালতাাল্লেম আল্লাহ আহলিক এখন বারাকাতান আলাই কওয়া আল্লাহ আহলি বাইতিক তুমি যখন বাড়িতে ঢুকবে তোমার পরিবারকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেবে তাহলে কি হবে সালামের সবাব সালামের দোয়া এগুলো ছাড়াও আল্লাহ সালামের কারণে ওই বাড়িতে বরকদ্যান করবেন অথচ আমরা বাইরের মানুষদের মুসলমানদের সালাম দেওয়ার এওয়াজ থাকলেও অনেক জায়গায় আমরা দেখি স্বামী স্ত্রীকে সন্তানদেরকে সালাম দেন না সন্তানেরা পিতামাতাকে অথবা স্ত্রী স্বামীকে সালাম দেন না মুসকি হাসেন কেমন আছো বলেন কিন্তু সালাম দেন না আর আল্লাহ রসুল সালাম কী বলছেন পরিবারে সালামের প্রচলন করো স্বামী স্ত্রীকে সালাম দেবেন স্ত্রী স্বামীকে সালাম দেবেন পিতামাতা সন্তানদেরকে সালাম দিবে সন্তানেরা পিতামাতাকে সালাম দেবে সুন্নত অনুসারে যে প্রবেশ করবে সে বাড়িতে যারা বসে আছেন সালাম দেবে যে দাঁড়িয়ে আসেন তিনি বসাকে সালাম দেবেন এভাবে সুন্নত মোতাবেক যখন পরিবারের সদস্যরা একে অপরের সালাম দেবে তখন আল্লাহ তালা ওই সালামের কারণে ওই বাড়িটাকে বরকুতময় করে দেবেন সময় তো দর্শক অন্য হাদিসে আসছে আল্লাহ তালা তিন ব্যক্তির জামিন হন নিজে তার জিম্মাদারি গ্রহণ করেন তার এক ব্যক্তি যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে বাড়িতে ঠোক কাজেই আমরা যদি পারিবারিক শান্তি সম্প্রীতিও বাড়াতে চাই পরিবারের সদস্যের ভিতরে পারিবারিক ভালোবাসার পাশাপাশি ইমানি ভালোবাসা বাড়াতে চায় আর ইমানি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার মানেই হলো অশান্তি দূর হয়ে যাওয়া তাহলে আমাদের সালামের প্রচলন করতে হবে আল্লাহ বরকত দেবেন সম্প্রীতি দেবেন আর এই সালামের মাধ্যমে যে সবাব এবং বরকত দোয়া পাচ্ছি এটা তো পেতেই থাকবো সময়তে দর্শক আল্লাহর জন্য ভালোবাসা যেমন সবচেয়ে বড়ো আবাদত ঠিক তেমনি সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলো হলো মুসলমানদের পরস্পরে বিদ্বেষ শত্রুতা পোষণ করা অর্থাৎ জানি মুসলমান কিন্তু জাগতিক কোনো কারণে অথবা ধর্মীয় কোনো মতবেদের কারণে শত্রু মনে করে বাগদা বিদ্বেষ পোষণ করা মোমেন মোমেনের প্রতি বিদ্বেষ পোষণ করেন না ভালোবাসেন বেশি বা কম কিন্তু তাকে শত্রু মনে শত্রু তো মনে করবে যে ইসলামের শত্রু যে রসল্লাহ সাল আলী আসাল্লামকে অবমাননা করে আল্লাহর কথা অস্বীকার করেন তাকে আপনি শত্রু মনে করবেন অনেক সময় আমরা মুমেনকে তার ছোটো খাটো বা ভুল অথবা অন্যায়ের কারণে দিনের শত্রু বানিয়ে ফেলে সময় তো দর্শক যদি মুমেন যারা দিনের বিরুদ্ধে কথা বলছেন যারা রসুল সালামের বিরুদ্ধে নোংরা কথা বলছেন আল্লাহর মর্যাদা নষ্ট করছেন তাদেরকে কোথায় রাখবেন আমরা এই ভয়ঙ্কর বিষয়ে না চলে যাই এজন্য জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অত্যন্ত সতর্ক করেছেন আল্লাহ তালা স্বয়ং নির্দেশ দিয়েছেন মুসলমানদের ভিতরে ঐক্য থাকতে হবে বিভক্তি থাকবে না তাবাগত থাকবে না তাহা সুত থাকবে না থাকলে কি হবে আর ঐক্য হলে কি হবে এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন ইমাম এব্বান এবং অন্যান্য মহাদিস শহীদ সনদে হাদিস সংকলন করেছেন رسول الله صلى الله عليه وسلم بالسنة. دب إليكم داء الأمم من قبلكم البغضاء هي الحالقة لا أقول إنها تهلق الرأس ولكنها تهلق الدين شما تدرشوك حديث تعالو سنكراري تسلو كنت شما هي عمدرك أنموتي ديتنا الله تعالى توفيق دليل পরবর্তী পর্বে এই হাদিস দিয়ে আমরা শুরু করব আল্লাহ আমাদেরকে ভালো রাখুন দিনের উপরে রাখুন এ দোয়া করে শেষ করছি ওসলাল আলিহী ও আসহাবি আজমাইন আসসালাম ওয়ারহমতুল্লাহ श्लिष्ट कि आलोचित होलुमुलर आन शुरोन कुरान भो भावे बुझार जन की विषय ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী প্রতি প্রতিবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাবেন এটি মানব জাতির প্রতি দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথপ্রদর্শক